একটা বাতিল কথা বলানোর জন্য সেই সময়ের সরকার কি দিছে চাপ দিছে আর সেই সময়ের সরকারের পক্ষে বাতিল কিছু কি ছিল আলেমোলামা ছিল না লুক ছিল না আলেমা ছিল কঠিন কঠিন আলেমা ছিল সেই সময়ের এক সরকার না খলিফা মাসি থেকে নিয়ে বলতে হবে মানুষদের উপরে এটা চাপাইয়া দিছিল উপর দর দিছিল। অনেক আলিমুলামা ছিল হকপন্থী ভয়ে চুপ করে গেছে আর কিছু আলিমুলামা তো আছে সরকারের পক্ষে এর উস্কানি দিয়ে আরো এই সমস্ত জিনিসগুলি কয়তাছে কুরআন আল্লাহর না এই যে একটা বিতর্ক এই বিষয়টা কিন্তু খুব সহজে ভূতগম্য বিষয় না বিষয়টা কিনা জনসাধারণের মতো স্বাভাবিকভাবে বুঝার কি না বিষয় না কোরআন হইলে কি সহজ ভাবে বুঝার মতো বস্তু না বুঝার মতো কি না বুঝতো না এটা জটিল এ কালাম এর এটা একটা জটিল অধ্যায় জটিল একটা বিষয় জটিল একটা মাসালা এটা এটা বড় বড় আলিমরা বা বড় বড় বিশেষজ্ঞরা এই বিষয়টার আগপাশ তারা কি করে বুঝে না কিন্তু লাভ মানুষের বুঝুক আর না বুঝুক এটা মখলুক বলা এটা শরীয়তের কি বরখেলাপ এই একটা জিনিস শরীয়তের অবস্থানটাকে শরীয়তের সঠিক জায়গায় রাখতে গিয়া তিনি শরিয়তের এই এতটুকু চুল পরিমানে হের ফের করবে সরকারে এটা কি করে নাই নাই না এই আঘাতে আগাতে উনি মরে যেতে পারতেন মরে যেতে পারতেন না কিন্তু কি করেন তারপর কি করে বসে বসে বিলেসি তাই লিপ্তা উনার এই পদ মর্যাদায় উঠার পথে এই পরিমান স্বীকার করতে হয়েছে এই পরিমাণ কষ্ট সেই ইমাম আবু হানি রহমত সময় বাদশাহ ছিল খলিফা মানসু কে ছিল খালিফা মানসু সে কোরআন মানতো হাদিস মানত তার নিজের আইন কানুন হিসাবে কোরআন এবং হাদিস কে কি করছে রাখছে কিন্তু সাক্ষী সঠিক সাক্ষী কিন্তু তার সাক্ষী রেখা গ্রহণ করে নেই অথবা একজন সাক্ষী সাক্ষী ঠিক না হেরে সাক্ষী বানে একটা বিচার করে দিস বিচার করছে কিন্তু কি অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী এই ধরনের কিছু জালিয়াতি করতো এই যে জুলুম এইগুলি জুলুম না এই শাসকদের পক্ষে থেকে এই ধরনের জুলুম যদি হয় আবহাওয়া নিজের ব্যক্তিগত ছিল না তাকে সরাইয়া ন্যায় বিচারক শাসক নিয়োগ করা এটা ফরজ এটা কি অভিমত ছিল আবহাওয়া অভিমত ছিল এবং এই ধরনের শাসকের কোনো সহযোগিতা করা এটাকে উনি কি মনে করতেন হারাম নাজ মনে করতেন বৈধ মানে এখন আবহা হেমতুল্লা কে চাপানোর জন্য তার কাছে প্রস্তাব রাখে যে আপনি আমার প্রধান বিচারপতি হয়ে যাবে এ শাসকের যদি কি হয় বিচারপতি হয় তাহলে শাসকের কর্মচারী না তাকে যে জালেম শাসক মনে করেন তাকে অপসারণ করা যে ওয়াজিদ মনে করেন এটা ওনার ব্যক্তিগত স্বার্থে না শরীয়তের মাসালার কারণে আবুহান তার বিরোধিতা করেন কি নিজের ব্যক্তি স্বার্থে ঠিক রাখার জন্য এখন তিনি কি তার এই বিচারপতির পথ গ্রহণ করতে পারেন যারে তিনি শরীয়তের মাছ আলাদা কারণে ব্যক্তিগত স্বার্থে দুনিয়ার রাজনীতিবিদরা বর্তমানে রাজনীতি করে এখন একদল আরেক দল যায় ডাই বামে যায় বাম সেরা যায় বেড়া সেরে স্বার্থ অনেক সময় তাদের যুগ বিয়ুগে ভুলে যায় স্বার্থ হবে মনে করিয়া যায় ফরে গিয়া দেখে স্বার্থ হয় নাই সেটা হইতে পারে কিন্তু এরা দৌড়াদৌড়ি করে ছুটাসুটি করে কিসে স্বার্থে ওরা কিন্তু স্বার্থে করেন না ওনারা উনি করছেন শরীরতের মাছ আলা হিসাবে যেহেতু আবহাওয়ান এই কারণে আবহাওয়ান কি করছে জেলখানায় বন্দী করছে এরপরে শেষ পর্যন্ত জেলখানার ভিতরে তারপরে হত্যা করা হয়েছে কিন্তু এক ধরনের শাসন কাজে যায় এক ধরনের বিকৃত ধর্মের মানে ধর্মের বিকৃত বোঝওয়ালা মানুষগুলি এই ঘটনা দিয়ে দলিল যে মুসলমানের জন্য ভালো মানুষের জন্য আল্লাহ দিনদারদের জন্য দুনিয়ার ঠিক রাজনীতির মধ্যে জড়িত হওয়া এটা ভালো মানুষের কাজ না রাজনীতি করবে শুধু খারাপ মানুষের দেশ চালাইবে শুধু খারাপ মানুষে শাসন করবে শুধু কি মানুষে খারাপ মানুষের যেন সব মানুষ খারাপ ভুগ করতে পারে কেউ যেন কোন ভালো না পায় আর খারাপ শাসিত হবে তারা ভোগ করবো কি ভালো না খারাপ আল্লাহ যে সারা পৃথিবীর জনগণ সাধারণ মানুষ খালি খারাপ করুক এদের প্রতি রাজনীতি খারাপ লোক লোক এদেরকে শাসন করুক খারাপ লোকরা ওই তাহলে খারাপ লোকের অধীনে পাইবো কি ভালো না খারাপ আল্লাহ মুখ লোকের জন্য এমন সিস্টেম দিয়ে দিছে এই ধরনের এই দলিল দে এই ঘটনা দিয়ে এই জন্য তার পদ গ্রহণ করতে অরাজি হন ওই বাচ্চাকে তিনি কি করেন না মনে করেন না তাকে অপসারণ ওয়াজিব এটা মনে করেন তিনি যাকে অপসারণ করা ওয়াজীব তার চাকরি গ্রহণ করবে কিভাবে তার অসহযোগিতাও অজীবন চাকরি গ্রহণ করলে কি তার অসহযোগিতা হইলো না নিজের অবস্থান থেকে কি করেন নাই সরে আসেন নাই আমরা তো শুধু ওনাদেরকে বড় বুজুর্গ হিসেবে জানি আসলে বুজুর্গ হয়েছেন সেই বিষয়টাকে আমরা তলাই না ইমাম আবন এমন ভাবে আঘাত করছে যে হাতগুলো উনি এইভাবে বাঁধতে পারতেন না হাত কি করতে পারতেন না বাঁধতে পারতেন না হাত সেরে রাখতে হইতো না এমন ভাবে ওনার হাতকে কে করে দেওয়া হয়েছিল ওনারা হলেন এই বড় বড় সেই সময় খলিফা কে সেই সময় মুসলমানদের শাসক কে ছিল ইয়াজিদ মানে হুসাইন রাজিয়াল দ্বন্দ্বটা যার সাথে হয়েছে যে খলিফার আমলে তার তিনি সহি সেই সময় খলিফার কে ছিল ইয়াজিদ ইয়াজিদ আমরা তাকে জানি কিন্তু ব্যবধানটা আকাশ পাতাল ব্যবধানের চেয়ে আরো বেশি আমাদের এই সমস্ত হাজি গাজী সরকারের ইয়াজিদের অবস্থানটা মানে অনেক অনেক উন্নত ছিল সেই সময়ের তুলনায় সে ছিল একেবারে মাটির নিচে কিন্তু সেই অনুযায়ী রাষ্ট্র চালাইছে না এটা করেন এসে ব্যক্তিগত জীবনে বাহাবাই কারাম যে পর্যায়ে ছিলেন যেমন আখলা ছিল তাদের যেমন উন্নত সভা ছিল চরিত্র ছিল আমল ছিল তার সেই পর্যায়ের ছিল না এইগুলির মধ্যে কি ছিল ত্রুটি ছিল রাষ্ট্রকার্য পরিচালনার ক্ষেত্রে ইসলামী দিয়ে তারা কি করছে দেশ পরিচালনায় করেছে কিন্তু এই পরিচালনাটাকে কঠিন ভাবে ধরতে গিয়ে কিছু কি করে গেছে তাদের এই শৈথিলতা টাকেই এই বরদাস্ত না করতে গিয়া এই শাসকের বিরুদ্ধে তিনি কি করছেন বিদ্রোহ করেছেন সে কি কাফের ছিল কোরআনের আইন সে বাদ দিয়েছিল কোরআনের আইনকে বদলাইয়া নিজেদের বানানো আইন দিয়ে শাসন করছিল এগুলি কিছুই করে নাই শিথিলতা শুরু করে দিয়েছে এই যে শিথিলতা শুরু করে দিয়েছে আর এই শিথিল জীবন বাজি লাগাই দিয়েছেন এই ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন বিদ্রোহ করেছেন না বিদ্রোহ করেন নাই ইয়াজিদের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করেছে এখন সেই সময় তো আরো অনেক সাহাবি ছিলেন তারা তো কি করে নাই বিদ্রোহ করে নাই তারা মেনে নিয়ে পথে আমরা কি করব না যাব না এই ক্ষেত্রে মাছ আলাদা বলে নিয়ে গে তাইলে আবু হানিফুল মাছ আলাদা হলো শাসক যদি জালেম হয় কাফের না কাফের যদি হয় মুরতার যদি হয় শাসক যদি কোরআন শূন্য অনুযায়ী শাসন না করে তার ব্যাপারে কারো কোনো মত নাই যে এই শাসকের অধীনে থাকা যায় এই শাসক শাসক যদি এমন জঘন্য পর্যায়ের না হয় সে কোরআন অনুযায়ী শাসন করতেছে রায় হলো এর বিরুদ্ধে বিদ্রোহ করে যদি উৎখাত সম্ভাবনা থাকে যদি বিদ্রোহ করে নিজেরা কি হয়ে যাবে টিকে যেতে পারবে সফল হবে শাসককে উৎখাত করে দিয়া ন্যায় বিচারক শাসক কি করতে পারবে নিয়োগ করতে পারবে জনগণ কি শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবো কষ্টে থাকবো তাহলে মুসলিম সমাজের জনসাধারণ কি এর মধ্যে আছে কষ্টের মধ্যে আছে অথচ শাসন চলতেছে কার ইসলামের তো ইসলামের শাসনের আসে আছে ঠিকই কিন্তু আমরা আমাদের শাসকরা যদি জুলুম করে আমরা এটার প্রতিবাদ করি আমরা এটার উৎখাত করে আমরা এটার উদ্রে সরাই ভালো শাসক আমরা কি করি নিয়োগ করি আমাদের এই অধিকার আছে কিন্তু তোদের জালেম শাসক না দেওয়া যাবে না তাহলে মুসলিম সমাজের একটা চিত্র এবং একটা ঘৃণীত চিত্র কাফেরদের সামনে কি করবে ফুঁটে উঠবে কাফেররা ইসলামের উপর দোষ দেওয়ার কি পাবে সুযোগ পাবে ইসলামের অধীনে থেকে মুসলমান থেকে মুসলমানদের অধীনে থেকে তারা জুলুমের শিকার হবে তাদের মধ্যে আমেরিকা বলেন বা বিভিন্ন কাফের রাষ্ট্রগুলি বলেন সেখানে যুদ্ধ আছে নেই নীতি আমাদের দেশে যেই পরিমাণ নেই নীতি আছে না নেই মুসলমান কিন্তু নেই নীতির দিক দিয়া, জালিয়াতির দিক দিয়ে ওগুলির অনেক অনেক ডিগ্রি আগে বাইরে এই জন্য কাফির মুশ্রাকার সুযোগ পায় যে তারা মুসলমানের ইয়া শাসন এই লাভ হয়েছে তারা কেমন আছি এখানে কোন যান নিরাপত্তা নাই কিচ্ছু নাই তাহলে ইসলামের মুসলমানদের শাসন ইসলামের শাসন না কুখরি শাসন বলো না হজুবিল্লা দলিলটা আমরা জালেনদেরকে না এরা কাফেরদের সামনে তিল্লাধার ইসলামের গুণ কাজের দ্বারা দেখাই ইসলাম বলো না এই বিচারক করতে পারবে এমন সম্ভাবনা থাকলে শাসক উৎখাত করে দিয়া এরপরে ন্যায় বিচারক শাসক নিয়োগ করাই রেকি ওয়াজিব মানে এর ধারণা হয় তাহলে এর বিরুদ্ধে বিদ্রোহ করা কি ওয়াজিব এই জন্য আবান সময় ওই খলিফা মানসুরের সময় কিছু ব্যক্তি বিদ্রোহ করেছিলেন ওই সময় শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন আবু কেউ বলেছেন যে আপনার আমাদের সাথে বিদ্রোহে কি হন শরীফ আবু বলছেন যে আমি প্রকাশ্যে আপনাদের সাথে শরিক হইতে পারতেছি না কারণ আমি বুঝতেছি যে যে পরিমানা টিকতে পারবেন না এটা আমি বুঝতেছি এই জন্য আমি আপনাদেরকে টাকা পয়সা দিয়ে সম্পদ দিয়ে সহযোগিতা করব। কিন্তু প্রকাশ্যে আপনাদের সাথে আমি যুগ দিব লোকজনকে দিয়ে আমি সহযোগিতা করব টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব। যদি বুঝতাম যে আপনারা সফল হয়ে যাবেন যদি সম্ভাবনা না থাকে তারপরও জাহাজ আছে জালেমের বিরুদ্ধে বিদ্রোহ করে করে নিজেরা শহীদ হয়ে যাওয়া নিজেরা কি হয়ে যাওয়া মাসাল জালেম রে বরদাস্ত করা জুলুমরে রে না করতে গিয়া জা তার বিরুদ্ধে বিদ্রোহের কি হবে এটা ফরজ করে দিয়ে গেছেন রসল সালাম যে জলেমে কে হাত ধরা তার হাতকে গোটাইয়া দিয়া তাকে জুলুম থেকে তোমরা কি করবা ফিরাইবা আচ্ছা বলেন দেখি সমাজের মধ্যে জুলুম করে সমাজের নিরীহ না প্রভাবশালী লোকগুলি শক্তিশালী লাগবে বা তার চেয়ে বেশি কি লাগবে শক্তি লাগবে এখন শক্তি অর্জন না করা ছাড়া সমাজ থেকে জুলুমটাকে দূর করা যাবে যারা মনে করে সে মসজিদে থাকবো করম আল্লাহলেম রে কি করে দেবে প্রতিহত করে দেবে বিজের বাড়িঘর ছাড়া হইতে হবে নিজের বিভিন্ন ধরনের টেনশন আসবে জেল ঝুলুমও হয়ে যাবে এত বড় ঝামেলার জীবন কে করে কত সুন্দর জীবন যাপন খাইলাম দাওয়াত খেলাম আরামে ঘুমাইলাম এরপরে কি করলাম জান্নাতে চলে গেলাম মসজিদে মসজিদে জীবন কাটে দিলাম কিন্তু বাস্তবে শরীয়তের হুকুম কি যে জুলুম মুসলিম সমাজের মধ্যে থাকবে আর এটাকে চলতে তুমি দিবা এর জন্য কিন্তু ফিকির করবা না চিন্তা করবা না এটা মুসলমানের কিনা জীবন না এই জন্যই ওই সমস্ত বড় ব্যক্তিদেরও এই জীবনটা এমন ধরনের অতিষ্ঠ হয়ে গেছে তাদের কারণ জুলুম যখন সামনে আসছে ওনারা আর কি করেন নাই বরদাস্ত করেন এই যে হুসাইন রাজি আলাহতাম ঘটনা বলতেছিলাম এই হুসাইন রাজি আল্লাহতাম কি করেন এই জুলুম বরদাস্ত করেননি উনি ভাবছেন যে আমি কি হব সফল হব কিন্তু অনেক সাহাবি ভাবছেন যে হোসেন রাজি আল্লাহ কি হবেন না সফল হবেন না যেমন আব্বাস রাজি আল্লাহতম আরও কয়েকজন উনারা ভাবছেন যে সফল হবে না তিনি এবার বিদ্রোহ করে কিন্তু দেখেন কেউ ভাবছে সফল হবে কেউ ভাবছে কি হবে না সফল হবে না উনি ভাবছেন যে সফল হবেন এরপরে উনি বিদ্রোহ করেছেন বিদ্রোহ করে বাস্তবে কি হয় নাই সফল হয়নি তো দুনিয়াতে সফল হন নাই তিনি দুনিয়াতে কি নাই সফল হন নাই উনি সফল হবেন না কারণে কি হয় না শরীফ হয়নি সবাই পড়ে খোদ্দাই মধ্যে সব সময় শুনেন যে জান্নাতি যুবকদের দুইজন সর্দার একজন হলেন হাসান আরেকজন হলেন হুসাইন দুনিয়ার রাজত্বটা চাইছেন ওনার রাজত্ব করার জন্য না কিন্তু চেষ্টা করে তিনি দুনিয়ার মধ্যে সফল হয়েছেন দুনিয়ার মধ্যে কি করে নাই সফল হয়নি কিন্তু না হলেও কিন্তু কিন্তু চিরদিনের জন্য দিনের জন্য রাজত্ব অর্জন করতে গিয়ে ব্যর্থ হওয়ার পর চিরস্থায়ী একটা রাজত্ব কি পেয়ে গেছেন চির দিনের জন্য জান্নাতের রাজত্ব পেয়ে গেছেন তাহলে হুসেন রাজিয়া তালা জান্নাতের যুবকদের সর্দার এটা কি তিনি রসুলের নাতি হওয়ার কারণে তার বংশ মর্যাদা তাকে অগ্রসর করবে না মান বাত্তা বিহি আমাল যে ব্যক্তির আমল তাকে পিছনে ফেলবে লামহু তার বংশ তাকে কি করবে না অগ্রসর করবে না যোগ্যতা থাকক আর না থাকুক আমার লাখ লাখ তেমন থাকুক আর না থাকুক বাঘ বাদশাহ ছিল ছেলেও হয়ে যাব বাদশাহ থাকক আর না থাকুক শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে কি নাই এই রীতি ফাতেমা রাজু আল্লাহকে যদি তার আমল ছাড়া রসুল বাপ হয়েও টাই নিতে পারেন আর কোন ভন্ডা আছে যে পীরে পীর কইরা মরিদ্রা মানুষের ধুকাই পড়ে যাবে মনে করবে যে এই পীর ধরলে তো আমি পার হয়ে যাবো এই পথ ধরলে পার হয়ে যাবো আমার কিছু করতে হবে না শরীয় এমন না নিজে কাজ করে তারপরে ফল কি করতে হবে বংশর্যাদা কি করবে না তাকে অগ্রসর করবে না তাইলে হুসেন রাজি আল্লাহ যে জান্নাতি যুবকদের সর্দার হলেন এটা কি তার বংশ দ্বারা না আমলের দ্বারা আমরা বাস্তবে উনার কোন টাকে সেই সর্দারির উপযোগী আমল দুনিয়াতে দেখতে পাই আল্লাহ থাকবে যে বদলা দেওয়া হবে মানে আমলের সাথে মিল রেখা বদলা কি সাথে মিল রেখা আমলের সাথে মিল রেখে কি দেওয়া হবে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ তালা চিরস্থায়ী রাজত্ব দিয়ে দিচ্ছেন কি দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী রাজত্ব দিয়ে দিচ্ছেন কথা তো অন্যদিকে চলে যাচ্ছি মানে আল্লাহ তালা যে আমলের উপযোগী বদলা দেন ইসমাহিল আল্লাহ ইসলাম ইব্রাহিম আলামের একমাত্রি চালাইয়া দিছে কি করছেন এই যে আল্লাহর জন্য নির্বংশ হয়ে হওয়া যেতে কি রাজি হইছে তাহলে এই যে আল্লাহর জন্য একটা ত্যাগ স্বীকার করলো না আল্লাহর জন্য কে যদি সারে পরে পৃথিবীতে যত নবী আসছে ইব্রাহিম আলী ইসলামের বংশ ছাড়া অন্য কোনো বংশ থেকে আসেনি সব নবী আসছে ইব্রাহিম বংশ থেকে সারসে কি মানে নিজের বংশ নির্বংশ হওয়া যাইতে রাজি হয়েছে আল্লাহর জন্য সারতে হইছে কার ইব্রাহিম আলী ইসলাম পৃথিবীতে সর্বপ্রথম এই ঘটনা শুরু হয়েছে ইব্রাহিম আলী ইসলাম থেকে সারছে পিতা কি ছিল আজর না তারেক ছিল দেবালয়ের গুরু ও গুরু ছিল না মূর্তি পূজার গুরু ছিল এই ধরনের এই ধরনের সমাজ এই ধরনের নিজের বাড়িঘর কি করছে ছাড়ছে এই ধরনের বাড়িঘর ছাড়ার পরে আল্লাহ রব আলমিন ইব্রাহিম ইসলাম রে কেমন ধরনের বংশধর দিছে ওনার ছেলে ইসমাইল আল ইসলাম নবী ইসাখ আল ইসলাম নবী ইসাহাকালাম ইয়াকুব আলাইসলাম নবী ইয়াকুব কি নবী এই স্বজন না বাব কিন্তু আল্লাহ বংশ সমাজ দিচ্ছেন কোন সমাজ নবীদের একটা সমাজনাকে ওনাকে দিছে সর্বশেষ নবী রসদাম আসছে কার বংশ থেকে ইব্রাহিম আলাসলামের বংশ থেকে ইব্রাহিমের সরস্বী সন্তান দুইজনের থেকেই বংশ আর একজন ইসা ইসলাম ইসা থেকে ইসমাই বংশ থেকে কোন নবী হয় চলতে রয়েছে চলতে রয়েছে পবিত্র বংশ চলতে রয়েছে বংশের মধ্যে কোন অপবিত্রতা ঢুকে নাই পবিত্র ভাবে চলতে শেষ শুধু একজন নবী হয়েছে ইসমাইসলামের বংশ থেকে কে একজনে তো সারাদিন দিচ্ছে বাড়ি ঘিরা দিচ্ছে আল্লাহ বাসায় রাখছেন এবং ইসমাই রেজবা করা হয়েছে আর একবার আমার পিতা আবদুল্লাহ রেজবা করা হয়েছে আব্দুল্লাহ রেজব করা হয়েছিল কুপটা ব্যাপারে আব্দুল মুিব দাদা। আব্দুল যে তিনি কি করবেন তো পাহাড়ি ঢল যখন হয় তো পাহাড়ি ঢলে মাটি টা করে দেয় অনেক সময় হইতো আগে তো এইগুলি পরে সাফসুফ করতে হইতো তো ওই সময় প্রাচীনকালে ওই জমজ কুপটা এই পাহাড়ি ঢলে আইসা কাবাঘরের জায়গায় কি হয়ে গেছে নিচে হয়ে গেছে ছিল না আব্দুল মোত্তালিম ওই জমজম কুপ আবিষ্কার জমজম কুপ তো সে কি পাইছে খুঁজে পাইছে এখন এ দিবানির বাটে বসছে কে আব্দুল্লা এখন উনার তো অনেক ছেলে এই তালিক যে নানার বাড়ি ওরা বলতেছে যে আমাদের সন্তানরা তুমি কি করতে পারবা না পরে এর পরিবর্তে কি করছেন উনি কি এই দশটা উট করবানি দিবা আবদুল্লার নাম আর দশটা উটের নাম কি করবা দিবা এখন যদি কে এর নাম আসে উটের নাম আসে তাহলে উট করবানি দিলে তোমার এই মান্ন কি হয়ে যাবো এখন দশ উঠ দিয়ে আবদুল্লাহ নাম দিয়ে দিছে আবদুল্লাহ নামে আসে ওটার নাম আসে তাহলে উঠের সংখ্যা বাড়াও ২০ বানাইছে আবার দিছে আবদুল্লা উঠের সংখ্যা তিরিশ বানাইছে আবদুল্লাহ নামে আসে চল্লিশ বানাইছে আবদুল্লাহ নামে আসে ৫০ বানাইছে আবদুল্লাহ নামে আসে সাইট বানাইছে আবদুল্লাহর নামে আসে সত্তর বানাইছে আবদুল্লাহ নামে আসে আশি বানাইছে আবদুল্লাহর নামে আসে নব্বই বানাইছে আবদুল্লাহ নামে আসে একশো বানিয়েছে ওটার নামে গেছে কেন ওর আব্দুল মোহাল্লা এতবার তৃতীয়বার উঠেন একশো উঠ করি একশো উঠ করে দিছে শরীয়তের মাসাল এখন এটা যে কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা ফেলে কাউকে হত্যার কারণে তার কি দিতে হয় দিয়ে দিতে হয় রক্তপণ দিতে হয় কয়শো উঠ আমি কি আবার জবের পাল্লাই পরছিল কে আমার পিতা আবদুল্লা আমি ইব্রাহিম কথা বলতেছিলাম এইজন্য জন্য যে সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বাড়িঘর ছাড়ছে কে ঠিক হোসাইন রাজি আল্লাহ কি দুনিয়ার রাজত্ব চেষ্টা করছে আমরা মনে করি যে চেষ্টা করে লাভ কি পাই বলতো না না এখানে না পায়া যাক কিন্তু সেখানে তো কি করবে বড় আকারে পাওয়া যাবে সেখানে গেলে দেখা যাবে যে কে এই এখন হাসিনা এই পনেরো বছর দুইরা সে কি করতেছে রাজত্ব করতেছে এখন থেকে যদি আরো দেড়শো বছর পরে একটা সময় হয় কে তার কথা মনে রাখবে হিটলারের কথা মানুষের শুধু নামে মুখ এই সিকান্দরে আজমের কথা মানুষের কিনে মুখ নাম মানুষে মুখে নিলে হের কি লাভ এখন বলছেন কত জাতি গোষ্ঠীকে আমি শেষ করে দিয়েছি তাদের কারো কোনো সারা শব্দ এখানে কেমন নাম না নিলেও তার কোনো কি সমস্যা আর এখানে বিশাল নাম হয়ে গেল গো ফের নাম সারা পৃথিবী সবসময় নিতেছে নিবি। আবু জেহেলের নাম সারা পৃথিবী সবসময় নিতেছে নিবে লাভ কি লাভ কি আবু জেহেলের শাস্তির মধ্যে কমতি হবে গ্রিন yeah, হাস দেখেন আসলে কোরবানি এটা হলো আল্লাহ যাদের এই মাধ্যমে মানসিকতা আছে তাদের বিলাসী লোকদের না যে আমি শুনলাম একখানে শুনলাম আরেকখানে দিয়ে কি করলাম বের করে দিলাম এই মার্কা লোকদের না যে আমল নিয়তে শুনবে যে হ্যাঁ এটার জন্য আমি আমল করব আমার আমল করতে যদি আমার জীবন যায় মতো এত উন্নত সফলতা পাইছে এখন উভয়ের মর্যাদার মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে আছে না এখন উভয় ভোগ না আপন আপন আমলের ফল যারা এই চারটা করে নাই ঝুঁকিটা গ্রহণ করে নাই তারা কি অবস্থায় আর যিনি ঝুঁকি গ্রহণ করে এই কষ্টটা করে গেলেন তিনি কি অবস্থায় বলেন কে আনন্দের মধ্যে আছে আক্ষেপের দিন হবে যারা অন্যায় করছে তারা তো মনে করবে হাই কেন অন্যায় কাজ করলাম যারা নেকাজ করছে তারা মনে করবে হাই হাই নেকাজ আরো কষ্ট করিয়া আর উন্নত করিয়া আমি করতে পারতাম আরো বেশি করতে পারতাম একটা সবাই থাকবে তো যারা বেশি করে করে যেতে পারছে তাদের আক্ষেপটা কিছু কমবে না কমবে হোসেন রাজি আল্লাহ তালো সেই আক্ষেপ পাবে না যিনি ওই পরিমাণ ঝুকি নেয় নাই তার যে আক্ষেপটা হবে তো এই জন্য আসল সফলতাটা হলো সেটা আল্লাহ